বাংলায় কিছু বলব চৈতন্য মহাপ্রভু কি বলেন মহাপ্রভু বলেন যদি আমার স্নেহ থাকে সভা তবে মহাপ্রভু বলেন আসলে এটা চৈতন্য ভগবতের কথা যে মহাপ্রভু তার সন্ন্যাস গ্রহণ করা কিছুদিন আগে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 এবং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুকে খুব ভালোবাসে তো মহাপ্রভু বলেন সবাইকে যে আপনার সকলে আমাকে খুব ভালবাসে তো আপনারা যদি ঠিক মতো আমাকে ভালোবাসে তো এই কাজ করো সেই কাজ তো কি আমার প্রতি আমার প্রতি যদি স্নেহ স্নেহ মানে ভালোবাসে থাকে সভা কাল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 বন্মনা ভাব সব সময় আমাকে এই চিন্তন করো এবং আমার ভক্ত হইত মহাপ্রভু তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্তরূপে এসেছিলেন নবদ্বীপে তার অবতা এবং তিনি সবাইকে বলেন কৃষ্ণ স্মরণ কর কি করে বিশেষ করে হরে নামে দ্বারা হরিনাম কর দ্বারা কৃষ্ণ স্মরণ কর তো কৃষ্ণ কথা বলো কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কথা শুনো এইভাবে ভক্তি কৃষ্ণ ভক্তি কর মহাপ্রভু পুরী ধামে চলে গেলেন এবং নিত্যানন্দ prabhu, বাংলাদেশে প্রচার করেন মহাপ্রভু আদেশ ছিল নিত্যানন্দ প্রভুকে তো আমি এখানে এসেছি তুমি সেখানে থাকো বেঙ্গালের মধ্যে প্রচার করো তো কি প্রচার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এইভাবে প্রচার করতে আদেশ দিলেন হম শুনো শুনো নিত্যানন্দ শুনো সবত্র আমার অজ্ঞ কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই বিক্ষা ভৃষ্ণ বল কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা তো নিত্যানন্দ এবং নাম আচার্য হরিদাস ঠাকুর এই আদেশ মহাপ্রভু দিয়েছেন এইভাবে প্রচার কর প্রতি ঘরে ঘরে গিয়া এই সবাইকে এই বলবে কৃষ্ণ ভজন করতেন ভৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষ তো সেটা মহাপ্রভুর উপদেশ আদেশ নিত্যানন্দ প্রভুকে এইভাবেই কৃষ্ণ ভক্তি প্রচার তো নিত্যানন্দ প্রভু সেই আদেশ একটু পরিবর্তিত করেছে সব ঘরে গিয়ে আছন্ডালে প্রচার করেন এইভাবে প্রচার করেন ভঙ্গ খৌরঙ্গ লহ গৌরঙ্গ নামে যেই জন গৌরাঙ্গা ভরা প্রাণরে আদেশ দিয়েছেন কিন্তু নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছেন যে এই কলিযুগে কৃষ্ণ আবার আসেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে সেজন্য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 জপ ও কীর্তন করার আগে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ রাধা শিবা সাদি গৌর ভক্ত বৃন্দ এই কীর্তন আমরা করি চৈতন্য মহাপ্রভু এবং তার মুখ্য পার্ষদের সাথে তার সকল নাম আমরা কীর্তন করি এইভাবেই আমরা মহাপ্রভু এবং মহাপ্রভুর সকল পার্ষদে পুরো আশীর্বাদ পেয়ে আমরা কুশলে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরি, হরে রামা, হরে রামা, রামা, রামা হরে হরে কীর্তন করি